وَنَا أُرْضِ اللَّهُ مِنْ سِرِهِ أَنْسِسِنَا وَنِنْ سَجِّعَاتِنَا مَعْدِنَا مَنْ يَرْضِي إِلَّهُ فَلَامُ بِلَّنَا وَمَنْ يُؤْضِي إِلَّهُ فَلَا هَا دِيَنَا وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَهْدَرُ لَا شَرِكَ لَا لنشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأخبه وبارك وسلم أما أباد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هَذِهِ الَّذِي هُوَ إِبْرَاهِيمُ وَقَوَاعِدُ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا إِنَّا تَطَهَّرْنَا مِنَ الْأَثَامِ رَبَّنَا وَجَعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَلِنَا مَنَاشِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَتَوَّابُ الرَّحِيمِ رَبَّنَا وَبَعْسِكَنَا ভগবালেন হক সম্মানিতা স্ব মুসলমান আপনারা এই মুবারকর সম্মেলনের আয়োজন করছেন আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামের সাতাই আঠাইশ এবং উনত্রিশ নম্বর আয়াতের আয়াতে আল্লাহর প্রত্যেক থানায় তাহা নির্মিত হওয়ার পরবর্তী কতগুলি দোয়ার কথা উল্লেখ করেছে করেছেন অনেক দীর্ঘ ইতিহাস এই দুনিয়াতে আদম জাতির বসবাসের ইতিহাস যত দীর্ঘ এক আবার নির্মাণের ইতিহাস তার হচ্ছে আরো অনেক দীর্ঘ বলেন জমিনের সর্বপ্রথম দ আর কোন ঘর নির্মাণ করা হয় তাহলে দুনিয়ার জমিনের পতন ঘর বসবাসের ঘর না এবারতের ঘর এবং কেন নির্মাণ করা হয়েছিল আয়াত গুলির মর্ম বোঝা সহজ হবে দুইয়ার জমিনের সর্বপ্রথম ঘর পবিত্র কামাগর সর্বদম কখন নির্মাণ করা হয়েছিল এবং কেন নির্মাণ করা হয়েছিল বোঝা অনেকটা সহজ হয় নির্মাণ ইতিহাসের শরীরের ব্যাখ্যা দাদায় আল্লাহ এই দুনিয়াতে আদম জাতিকে বসবাস করতে পারিনি বরং সর্বপ্রথম এই দুনিয়াকে বসবাস করার জন্য আল্লাহ জিন জাতিকে দিয়েছিলেন যে কারণে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তেরিস্তাদের নির্দেশ দিলেন জিনে জঙ্গলের তারাইয়া দিয়া তোমরা তেরিস্তারা এই দুনিয়ার সমতল ভূমিতে বসবাস স্থাপন করো আল্লাহ এই দ্বিতীয় পর্যায়ে শুরু করলেন সৃষ্টিগত স্বভাব তারা কোনদিন পাপ করবেন দূরের কথা তারা কোনদিন পাপের কল্পনাও করতে না। যে পাপ আচারে লিপ্ত থাকার কারণে জিনিসকে করবেন পেলের কথা পাপের কাজ করলে কি আনন্দ হয় সাময়িক বাড়বে দুনিয়ার জীবনে পাপের কাজ করলে অল্প সময়ের জন্য কি মজা হয় তা বোঝার মতো যোগ্যতা ও ফের মধ্যে নয় উদাহরণস্বরূপ করা যায় ফেরে স্টাবণের জীবনে কোনোদিন পেটে চিটা লাগে না খাওয়ার দরকার পড়ে না কোনদিন কাপড় খরিদ করতে হয় না পোশাক বানাইতে হয় না চুরি করলে কি আনন্দ হয় তাহলে বুঝবেন যার টাকার দরকার আছে পোশাক বানানোর দরকার আছে কাপড় খরিদের দরকার আছে যার চাল ডাল তেল নুন মরিচ কেনার দরকার আছে যার ঘর দরজা বানাইবার দরকার আছে সে বুঝে টাকা চুরি করলে কি আনন্দ হয় যার ঘর দরজা বানানোর দরকার পড়ে না যার পোশাক বানানোর দরকার করে না যার খাওয়ার দরকার পড়ে না যার জীবনে দিন কোনো কিছু কেনার দরকার পড়ে না কোনো সম্পদ ব্যবহার করার দরকার পড়ে না সে কি বুঝবে চুরি করবে কি আনন্দ হয় একটা গুণা এর মধ্যেও একটা কিছু সময়ের জন্য একটা আনন্দ আছে শ্রেষ্ঠ বুঝার মতো যোগ্যতাই রাখেন বিচার একটা গুণা কিন্তু এই কাজ করলে কি আনন্দ হয় মতো না কারণ মধ্যে নারী পুরুষ নারী পুরুষ নাই এই ফেরে নাই নির্ধারণ করার চাহিদাও নাই করলে কি আনন্দ হবে বুঝলেন এইবারে মানুষের জীবনে যত গুণার কাজ গুনার কোন কাজ করলে দুনিয়ার জীবনে কয়েক মুহূর্তের জন্য কি আনন্দ হয় জিন জাতিকে তারা লাগিলেন কেন তারাই দিলেন তারা কত করতাদেরকে বসবাস করতে দিলেন এরা গুনা করেন না এখান থেকে কাজে এই দুনিয়াতে বসবাসের জন্য আমাদের চেয়ে আর কোন শ্রেষ্ঠ জাতি আল্লাহ বানাইবেন না জীবনে কোনদিন একটা গুণাও যে করেন আর তার চেয়ে শ্রেষ্ঠ আর কে এই ধারণার সৃষ্টি হইতে পারে তাদের সেই ধারণা দেওয়ার জন্য সেদিনের ইতিহাস দিদি কৃষ্ঠা করতে বলেছিলেন আমি নূতন একটা জাতি সৃষ্টি করব হবে তার আদম জাতি আর মর্যাদায় হবে সে সৃষ্টির রাষ্ট্র পদ হবে তার আল্লাহরি বসবাস করার জন্য দুনিয়ার জমি বাড়াই কলকাতা বাংলা দেখতে বলেছিলেন আদর সৃষ্টির পরে